বা একটা রাজে একটা নজর অনেক সময় দেখা যায় এসব ক্ষেত্রে তালে রেঞ্জের একটা তসির প্রসিদ্ধ থাকে একটাই তারা জানে অপরটা তাদের খবরে থাকে খবরটা যদি রাজে হয় তাও খবর থাকে রাজ এটা হয় মূলত এবং একটা বিষয়ের জন্য পড়া দরকার পড়ে না যেভাবে সেটি করা দরকার ভবা দরকার বিশেষ করে বড় কারো কিন্তু একটা পেয়ে যায় এটাই যেমন মধ্যে তেরো নম্বর এটা সেটা মধ্যে বন্ধনীতে নিয়ে তুলে দেয় অথচ এখানে আরেকটা তসিপ আছে এবং মনে হচ্ছে ওটাই রাজে হবে কিন্তু রাজে না হও যে তসিপটা আমরা একমাত্র তসির এবং মনে করি ওরের কিন্তু সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে দেখা যাবে যে যখন বাদশাহ লোক পাঠালো যে ইউসুফকে নিয়ে আসো আমার কাছে ওই লোক যখন গেল ইউসারা স্যার আমার কাছে যে যাও জিজ্ঞাসা করো যে ওরা হাত কাটলো কি হাকি কেন আমরা তার কোনো কোনো দোষে দেখে নিতে আজিজের স্ত্রী এখন সত্য কথার সামনে এসেছে আনার সমস্যা আমি করেছি এইসব সত্য কথা তো ইসু বলেছিলাম তো এখনও জেলখানায় আসেন নেই ওখান থেকে লোক যেই লোক আনতে গেছে তাকে বলছে না আবার গিয়ে এটা বল তাহলে ওনার সত্যতা যেন প্রকাশ হয় ওনার যেন স্পষ্ট হয় লোক পাঠিয়ে দিয়েছে তখন ও লোক আসার পর এ সমস্ত কথা হচ্ছে এখন আবার যাবে ইসু বলছেন আমার কাছে এগুলো বলবে তারপরে কথা এখন এই কথা কিভাবে মাহুরতে ইউসুফ পেসকাইলাম এখান থেকে ইস্যু বলেছেন আমার কথা এখান থেকে ইস্যু বলে এটাও ওনার কথাই হবে যে এটা সে যখন এ কথা বললো আনার আবার তো অন্যাস্তা দেখেই সে বলছে যে এই সত্য কথাটা আমি কেন বলে দিলাম আমি এখন আমি নিজের দোষ করলাম কেন নিলাম এখন হবিল গাই যাতে ইউসুফ এটা জেনে নেয় যে আমি তার অনুপস্থিতিতে তার খেয়ানত করি আমি সত্যি কথা বলে নিজের আমাদের আঁকা বের মধ্যে এটা তো মুষ্টি ছবির মত উল্লেখ করেছেন যদুর মনে পড়ে মারা ফির না এবং এটার উপরে হল ওটা মারুফ হয়ে যাওয়ার কারণ হল কিছু ব্যবহারের কারণ ওটা কিছু মারুফ হয়েছে কি আমর করেছে বিভিন্ন কথা বলে ওগুলোকে মাথায় ঢোকার কারণে ওটাই এখন একমাত্র আমি সব আমাদের আমাদের মাদ্রাসার ভাষায় কথা বলেছি কারণ কথাগুলো হয়েছে তলে এখন আমরা কাজে হ্যাঁ <small>